পরিবেশিত হবে গত আলোচনা করেছিলাম মক্কা অভিযানের প্রেক্ষাপট প্রস্তুতি এবং যাত্রা নিয়ে কোরাইসদের একটি মিত্রশক্তি হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করেছিল যে কারণে আল্লাহ রসুল্লাহ আলিউলাম মক্কা অভিযানের সিদ্ধান্ত নেন দশ হাজার সেনা নিয়ে তিনি মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এটা ছিল এ যাবৎকালে মুসলিমদের সবচেয়ে বড় সেনাবাহিনী আলিউ আসলাম তার বাহিনী নিয়ে জি পৌঁছালেন সেখানে তিনি বাহিনীর কোন অংশে কে নেতৃত্ব দেবে সেটা নির্ধারণ করে দিলেন এবং কিভাবে ও কখন মক্কায় প্রবেশ করা হবে সে বিষয়ে নির্দেশনা দিয়ে দিলেন বামপাসের বাহিনীর নেতৃত্বে ছিলেন খাল ইমনুল্লাহ ডানপাশের বাহিনীর নেতৃত্বে ছিলেন জুবাই রিবিনুল আওয়াম রাজহ আর পদাতিক সৈনিকদের নেতৃত্বে ছিলেন আবু অবায়দা আমার রাজেলাহ কোরাইশরা কিছু ভাড়াটে সৈন্যদের নিয়ে প্রতিরোধ করার পরিকল্পনা করেছিল এদেরকে বলা হতো আওবাস। কোরাইশরা সরাসরি মুসলিমদের মুখোমুখি হতে ভয় পাচ্ছিল তারা চাচ্ছিল আউবাসরা তাদের হয়ে যুদ্ধ করুক যদি আউবাসরা মুসলিমদের পরাজিত করতে পারে তাহলে তারা গণিমতের ভাগ পাবে আর যদি আওবাসরা হেরে যায় তাহলে কোরাইশরা মুসলিমদের সাথে চুক্তি করবে যেন তাদের থাকতে দেয়া হয়। আনসারদেরকে দেখে বললেন তোমরা কি আউবাসদের দেখতে পাচ্ছ তারা বললেন জি পাচ্ছি রসোল্লা আলী ওয়াস্লাম বললেন কালকে যখন ওদের পাবে একেবারে গড়িয়ে দেবে এরপর বাম হাতের ওপর ডান হাত রেখে বললেন মনে রেখো তোমরা অবস্থান নেবে সবগুলো অবস্থান কোথায় হবে তা ঠিক করে দিলেন ঘোষের নেতৃত্বে ছিলেন তাকে মক্কার উপরিভাগে কিদা নামক স্থানে পতাকা গেড়ে অবস্থান নিতে বলা হয় তিনি সেখানে হুজুন নামক স্থানে মুসলিমদের পতাকা স্থাপন করবেন এবং পরবর্তী নির্দেশ পাওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করবেন ছিল তারা অবস্থান নেন তাকে বলা প্রথম যে ঘরটা পড়বে সেখানে গাড়বেন আর আনসারদের নেতৃত্বে ছিলেন সাহ রসল্লা আলী ওয়াসলাম সবাইকে বলে দিলেন কেউ যেন নিজ থেকে আক্রমণ শুরু না করে কারণ তিনি চাচ্ছিলেন যতটা সম্ভব কম রক্তপাতের মাধ্যমে যেন মক্কা বিজয় করা যায় মক্কার চারিদিকে মুসলিম বাহিনীগুলো এমনভাবে অবস্থান নিল এবং একই সাথে মক্কার দিকে এগিয়ে গেল যে প্রতিরোধ গড়ার মতো কোনো অবস্থায় কোড়া যেতে ছিল না তারা একেবারেই হাল ছেড়ে দিল আসলে তাদের কোন মনোবলই ছিল না বিনা বাধায় মুসলিমরা মক্কায় প্রবেশ করতে লাগল শুধুমাত্র খালিদিনুল ওলিদ রজুল্লাহ আনহু যেদিকে অবস্থান নিয়েছিলেন সেদিকে বন বকর এবং হুদাইল বাধা প্রদান করার চেষ্টা করে এই দলে ছিল সাফওয়ান বেন ওমাইয়া রিক্রিমা বিন আবি জাহেল এবং সুহায়দেন আমার তারা প্রত্যেক ছিল ক্রাইশের শ্রদ্ধাভাজন এবং নেতৃস্থানীয় এই বাহিনীটি মুসলিমদের প্রতিরোধ করার চেষ্টা করে তার তীর ছুঁড়ে মারে এবং যুদ্ধ করার চেষ্টা করে কিন্তু খালিদিবনুল রদুল্লাহ আনহু তাদেরকে পুরোপুরি বিধ্বস্ত করে দেন অল্প সময়েই তারা কোন রকমে পালিয়ে বাঁচে এটা ছিল মক্কার কুরাইসদের পক্ষ থেকে একমাত্র প্রতিরোধ তাদেরকে পরাজিত করার মাধ্যমে মুসলিমরা মক্কার পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় কতটা সহজে মুসলিমরা মক্কা জয় করে সেটা একটা ছোট্ট ঘটনা থেকে বোঝা যায় হিমাসবিন ক্রাইস নামের এক যোদ্ধা মুসলিমদের সাথে যুদ্ধ করার জন্য তলোয়ার শান দিচ্ছিল তার স্ত্রী জিজ্ঞেস করল এসব কেন করছ তুমি সে উত্তর দিল মুহম্মাদ তার সঙ্গীদের সাথে যুদ্ধ আছে তার স্ত্রী উত্তর দিল তাই নাকি কয়েকটাকে ধরে এনত তোমার দাস বানিয়ে রেখো হিমাস কিংবা তার স্ত্রী কারও ধারণা ছিল না তারা কিসের মুখোমুখি হতে যাচ্ছে আবুজাহের ছেলে এই ক্রিমার বাহিনীর সাথে যোগ দিয়ে যুদ্ধ করতে গিয়ে হিমাস দেখল মুশ্রিকরা ছত্রভঙ্গ হয়ে পরিমনি করে পালাচ্ছে হিমাস কোনো নিজেকে অক্ষত রেখে ময়দান ছেড়ে পালিয়ে বাড়ি চলে এল তার স্ত্রী তাকে দেখেই বলে উঠল কি ব্যাপার তুমি না বললে ওদের হারানো তোমার জন্য ডালভাত। ভাত না মানে সাফওয়ান আর ইক্রিমার মতো যোদ্ধায় যদি পালিয়ে যায় আমার আর কি করার আছে এসেছে। চিৎকার করে বলছে কোরআসরা শোন্লাস্লাম যে বাহিনী নিয়ে এসেছে তার সাথে মোকাবেলা করা আমাদের সাধ্যের বাইরে কাজে যে আবু সুফিয়ানের ঘরে থাকবে সে নিরাপদ মক্কার পতন হবে এটা মর্শিকরা জানত কিন্তু মানতে পারছিল না আবুসফিয়ানের মুখে কথা শুনে খোদ তার স্ত্রী হিন্দ খেপে গিয়ে তার গোফ ধরে বলল এই বুড়ন মৃত্যু হোক মেরে ফেলো একে আবুসুফিয়ান সপক্ষ নিয়ে বলতে লাগল এই মহিলার কথায় বিভ্রান্ত না। যে বাহিনী তোমাদের সাথে লড়তে এসেছে তাদের সাথে তোমরা পেরে উঠবে না কাজেই আমার কথা শুনো আজ আবু সুফিয়ানের ঘরে যে থাকবে সে নিরাপদ লোকেরা এই কথা বিরক্ত হয়ে বলে উঠল ধ্বংস হই ছোট্ট ঘরে এতগুলো মানুষ কিভাবে পর লোকদের ভিড় দ্রুতই হালকা হয়ে গেল সবাই যার যার বাসায় অথবা মসজিদে গিয়ে আশ্রয় নিল্ল আলী আসলাম সর্বোচ্চ চেষ্টা করেছেন যেন কোনো প্রকার রক্তপাত ছাড়াই মক্কা বিজয় সম্ভব হয় আর সেটাই হয়েছিল তবে আনসার নেতা সাবুল্লা আনহু উত্তেজনার বসে আবু দেখে বলে ওঠেন আজ হল মহান যুদ্ধের দিন আজ কাবার পবিত্রতা লঙ্ঘিত হবে কথাগুলো আল্লাহ রসুল্লাহ কানে পৌঁছলে তিনি বলেন সাদিন আল্লাহ কাবাকে মহিমানিত করবেন রাজুর কাছ থেকে ব্যানার নিয়ে নেন এই আশঙ্কায় যে মক্কায় কোনো রক্তপাত না করে বসেন কিন্তু এত বড় একজন সাহাবি যিনি আল্লাহ রসুল্লাহ আলী না দিয়েছেন জীবন মরণ আল্লাহ দিনের জন্য বিলিয়ে দেয়া শপথ করেছেন তার থেকে ব্যানার ফিরিয়ে নিয়ে তাকে কষ্ট দিতে না আর সেই ব্যানার তুলে দেন ছেলে হাতে তবে কোন এসেছে সাহাবির কাছে হয়েছিল শেষ নিজের আল্লাহ অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত স্বপ্নপূরণের মুহূর্ত যে মানুষটি আজ থেকে আট বছর আগে এই শহর ছেড়ে রাতের আধারে চুপিসারে চলে যেতে বাধ্য হয়েছিলেন তিনি আজ ফিরে এসেছেন ফিরে এসেছেন সেই আজীবন পরিচিত জন্মভূমির মাটিতে যে মানুষগুলো তাকে লাঞ্চিত করে তাড়িয়ে দিয়েছিল তারা আজ ভক্তি শ্রদ্ধা ভরে তার দিকে আছে। আজ থেকে প্রায় ২০ বছর আগে তিনি আশুবাহার ডাক দিয়ে মক্কার লোকগুলোকে জড়ো করেছিলেন তাদেরকে বলেছিলেন তোমরা আল্লাহর একত্ববাদকে মেনে নাও তারা তাকে তাচ্ছিল্য করেছে করেছে করেছে। বয়কট কিন্তু আজ তারাই তার কথা শোনার জন্য আগ্রহ ভরে অপেক্ষা করছে এই মক্কার মাটিতে একদিন তার শরীরের ওপর নাড়ি ভরি চাপিয়ে দেওয়া হয়েছিল শ্রেফ মজা করার জন্য আজ তার গায়ে আচর দেয়া সাহসটক কারণেই হুমকি আর মৃত্যু ভয় তাকে তারা করে বেরিয়েছে বছরের পর বছর কিন্তু আজ সেই হুমকিতা তার দল নিজেদের মৃত্যু ভয়ে কম্পমান তারা বিলাল রাজ আনহুকে তপ্ত মরুভূমির বুকে পাথর চাপা দিয়েছিল উসমান রাজেলা কার পেটে মরে তার গায়ের ওপর লাফিয়ে পাশবিক অত্যাচার করেছিল তারা খাব্বাব আনহুকে ছুড়ে ফেলেছিল জ্বলন্ত পাথরে আম্মার ইবেন ইয়াসির রাজেলা আনহুকে পিটিয়ে অজ্ঞান করে নিথর ফেলে রেখেছিল সে বিলাল উসমান খাব্বাব আর আম্মাররা আজকে বিজয়ী বাহিনীর এক একজন বীর সৈনিক যাদের বিরুদ্ধে আল্লাহর রসুল বদুয়া করেছিলেন তাদের কেউই আজ বেঁচে নেই তার কথার এক চুল বিরোধিতা করার মতো আর কেউ নেই তারা না পেরেছে তাকে প্রলোভন দেখিয়ে তাকে কিনে নিতে আর না পেরেছে যুদ্ধের ময়দানে তাকে হত্যা করতে বরং মক্কার লোকেরা আজ হার মানতে বাধ্য হয়েছে তাদের চোখের সামনে বড় হয়ে ওঠা সেই চেনামুখ আল আমিনের কাছে একদিন তারা বলেছিল এ তো কবি পাগল জাদুকর আরও কত কি কিন্তু আজ তারা ঠিকই জানে এনেই হচ্ছেন আল্লাহ রসুল মোহাম্মদ আল্লাহ আলহ্লাম মক্কায় প্রবেশ করছেন তার মাথায় কালো পাগড়ি আল্লাহ তাকে এক মহাসম্মান দান করেছেন এই সম্মানের কৃতজ্ঞতায় তিনি মাথা নুয়ে আল্লাহকে স্মরণ করছেন মনে পাঠ করছেন আল্লাহর বাণী সোরা ফতে সেই আয়াতগুলো নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি সুস্পষ্ট বিজয় বিজয়ীর বেশে আজ মক্কার রাজপথ দিয়ে এগিয়ে যাচ্ছেন আল্লাহ রসুল্লাহ কিন্তু কোথাও কোন কুচখাওয়াজ নেই নেই কামানের শব্দের মিথ্যে জৌলুস জাতীয় সংগীতের বাজনা নেই উল্লাস নেই কোন লাল গালিচাও পাতা নেই পরাক্রমশালী এক বাহিনী অথচ কোনো অহংকারের ছাপ নেই বুক উঁচু করে অবনত মস্তকে আল্লাহর প্রতি বিনম্র চিত্তে বিজয়ী রসুল্লাহ আলহিউ প্রবেশ করছেন তিনি উঠে পিঠে বসা শহরে ঢোকার সময় তিনি আল্লাহর কাছে সিজদা দিয়ে আছেন এতটাই নিচু হয়ে আছেন যে তার দাড়ি উটের সাথে লেগে আছে তার মধ্যে নেই আছে নম্রতা উত্তেজনা নেই আছে আল্লাহুল্ল আলী ওসালাম কাবা চারদিকে তাওয়াফ করলেন তার হাতে একটি বর্ষা ছিল সেই বর্ষা দিয়ে কাবাকে ঘিরে রাখা তিনশো ষাটটি মূর্তিকে একে একে ধাক্কা দিয়ে ফেলে দিতে লাগলেন মর্জিদদের দেবতারা এক একে ভূপাতিত হতে লাগল আল্লাহ রসুল সাল আলী হসম তিল করছেন কোরআনের সেই দুটো আয়াত আর বলুন সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা তো বিলুপ্ত হয়েই থাকে সুর আল ইসরা আয়াত একাশি বলুন সত্য এসেছে এবং বাতিল কিছু সৃষ্টি করতে পারে না আর কিছু পুনরাবৃত্তিও করতে পারে না সুরাসাবা আয়াত একে একে সমস্ত মূর্তিকে ধ্বংস করা হল উসমান বিন তালহা দিল্লাহুর কাছ থেকে কাবার চাবি আনা হল রসল্লাস্লাম কাবার দরজা খুললেন ঢুকেই সেখানে দেখতে পেলেন কাঠের তৈরি একটা কবুতরের মূর্তি সেটা ছড়ে ভেঙে ফেললেন আল কাবার ভেতরে আরো অনেক ছবি আর মূর্তি ছিল সমস্ত মূর্তি ভেঙে টুকরো টুকরো করা হলো, সবগুলো ছবি মুছে ফেলা হলো। কাবার ভেতরে একটা ছবিকে মুশ্রিকরা নবী ইব্রাহিম আলা ইসলামের ছবি বলে দাবি করত সেই ছবিতে ইসমাইল আলাইসলামের হাতে ছিল আল আজলাম আল আজলাম হল এক প্রকার লটারি পোত্তলিকরা কোন ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই লটারি ব্যবহার করত এই ছবি চোখে পড়ায় রসল সাল্লু আলী আসলাম বলেন আল্লাহ ওদের ধ্বংস করুন এই মুসরিকটা ঠিকই জানত ইব্রাহিম বা তার পুত্র কেউই আল আজলাম ব্যবহার করতেন না সবগুলো প্রতিকৃতি ও ছবি সরিয়ে ফেলার পর রসুল্লাহসাল্লু আলী আসলাম কাবার ভেতরে প্রবেশ করলেন কাবা এখন শেরকের কলসতা এবং নোংরামি থেকে পবিত্র আল্লাহ আলী আসলাম কাবার প্রতিটি কোনে গিয়ে পাঠ করলেন আল্লাহ জনতা চারপাশে জড়ো হয়ে আছে তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে তিনি তাদের উদ্দেশ্যে একটি ছোট্ট ভাষণ দিলেন আল্লাহ ছাড়া কোনো ইহ নেই তিনি এক তার কোনো শরিক নেই আজ তিনি তার ওয়াদা সত্যে পরিণত করেছেন তার বান্দাকে সাহায্য করেছেন একাই সমগ্র শত্রুকে পরাজিত করেছেন তোমরা রাখো জাহিলিয়াতে সকল আভিজাত্যের অহমিকা আর সম্পদের প্রতিশোধের দাবি আমার নিচে। তবে বায়তুল্লা সেবা এবং হাজিদের পানি পান করানোর বিষয়টি আগের মতোই থাকবে জেনে রাখো যে কোনো রকমের হত্যাকাণ্ডের দায়িত্ব বা ক্ষতিপূরণ একশত উঠ এর মধ্যে ৪০টি উঠ হতে হবে গর্ভবতীরা তোমরা জেনে রাখো আল্লাহলা তোমাদের মধ্য থেকে জাহিলিয়াতের অহংকার এবং বংশ বংশগরের অবসান ঘটিয়েছেন সকল মানুষ আদমের সন্তান আর আদমের সৃষ্টি মাটি থেকে এরপর তিনি পাঠ করলেন সুরা হুজুরাতের একটি আয়াত হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো তোমাদের মধ্যে আল্লাহ যে অধিক মুীকি ঘর থেকে বেরিয়ে এলেন চাবি ফিরিয়ে দিলেন উসমান এ বেন হাতেই ওসমান বেন গোত্র যুগ যুগ ধরে কাবার চাবি রাখার দায়িত্বে নিয়োজিত ছিল মক্কা বিজয়ের পর রসৌল্লা আলী ওর গোত্রনু হাসিমের অনেকেই চাইল চাবি রাখার দায়িত্ব বনু হাসিমকে দেয়া হোক কারণ কাবার চাবি রাখার দায়িত্ব বিশেষ মর্যাদার একটি কাজ তারা সেই মর্যাদা পেতে চাইলেন কিন্তু চাবি নিজের গোত্রকেও দিলেন না উসমান দিলেন। মাকি যুগে একবার আল্লাহ রসুল্লাহ আলী আসলাম উসমান বিন তাহার কাছে কাবার চাবি চেয়েছিলেন সেদিন উসমান বিন তালা খুবই রুড়োভাবে জবাব দেন উসমান তাল্হা হয়তো আশাই করছিলেন না যে মক্কা বিজয়ের পর তার গোত্র আবার চাবি ফেরত পাবে তাকে বললেন উসমান তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ কাবার চাবি এখন আমার হাতে আমার যাকে ইচ্ছা তাকে আমি চাবিটি দেব উসমান তালহা উত্তর দিলেন আজ কুরাইসা অপমানিত হয়েছে ধ্বংস হয়েছে রসল আলীস্লাম বললেন না তারা তো বরং সম্মানিত আর শক্তিশালী হয়েছে এরপর তাকে বললেন আজকের দিন হলো তাকুয়া বিশ্বস্ততা আর আনুগত্যের দিন এই চাবি চির জীবনের জন্য তুমি নিয়ে নাও জালিম ছাড়া আর কেউ তোমার কাছ থেকে এই চাবি কেড়ে নেবে না রসলসাল্লাহ আলী ওসলাম চাননি কাবার চাবির তত্ত্বাবধান নিয়ে গোত্রের মধ্যে প্রতিযোগিতা কাজ করুক তাই ওসমান বিন তাল কাছে ফিরিয়ে দিলেন রসুল্লাহসাল্লু আলী ওসালাম কাবা থেকে বের হয়েলেন কাবা ঘরের সামনে দাঁড়িয়েছেন চারিদিকে অসংখ্য মানুষ মক্কার জনতার চোখে মুখে বিস্ময় ভয় কৌতূহল তাদের ভাগ্য নির্ভর করছে একটি মানুষের সিদ্ধান্তের ওপর সেই মোহাম্মদ সাল্ল আলী যাকে তারা অপমান করেছে দিনের পর দিন অভক্ত রেখেছে দেশ ছাড়া করে ছেড়েছে আজ তিনি বীরের বেশে দেশের নেতা হয়ে ফিরেছেন কোরআশে লোকেদের বুকের রক্ত আজ হিম হয়ে আসার কথা তারা আজ তারই তরবারের নিচে সাথে আমি কেমন ব্যবহার করব আচরণের আশা করি রসল্লাহ আলী ওসালাম বললেন আমি তোমাদের সেটাই বলবো যা ইউসুফ তার ভাইদের বলেছিলেন শ্রী বা আনাই কুমল আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই তোমরা মুক্ত স্বাধীন এই কথাগুলোর মাধ্যমে মক্কায় শুরু হলো এক নতুন যুগের সূচনা জাহিলিয়তের আদর্শ আইনকানুন রীতি প্রথা সবকিছু প্রতিস্থাপিত হল ইসলাম দিয়ে আরবের সেই সমাজে গোত্রীয় গর্ব বা বংশমর্যাদা ছিল গোটা সমাজ ব্যবস্থার মূল ভিত্তি আল্লাহ আলীস্লাম সেই ভিত্তিকে বাতিল করে দিলেন নতুন এই সমাজের ভিত্তি হবে ইসলামী আদর্শ আর এটি পরিচালিত হবে ইসলামী আইন ও মূল্যবোধে মক্কার কুরাইশরা তাদের বাপদাদার অর্থহীন ঐতিহ্য আর সামাজিক পদমর্যাদা টিকিয়ে রাখতে সুদীর্ঘ বিশ বছর ইসলামের সাথে শত্রুতা করে এসেছে কিন্তু তারপরও এদের মন জয় করার জন্য আল্লাহ রসুল তাদের কোন নিয়মকানুন বা আচার প্রথা গ্রহণ করেননি ডাকলেন আজ থেকে প্রায় আট বছর আগে বিলাল কথা বলতেন চুপি চুপি কিন্তু আজ বিলাল দাঁড়িয়ে আছেন কাবা ঘরের উপরে উন্মুক্ত কণ্ঠে আজান দেবেন বলে আজ তিনি মক্কার কাউকে ভয় পান না বিলাল ছিলেন মুশ্রিকদের চোখে নিচু শ্রেণী তাকে দেখে অনেকেরই সহ্য হলো না তারা কানাঘোষা করতে লাগল এই কালো কাকটা এখানে কি করছে কাউকে পাত্তা না দিয়ে বিলাল তার সুমধুর কণ্ঠে আজান দিলেন সবাই নিশ্চুপ হয়ে গেল আজানের ধনী যেন সবাইকে তন্ময় করে দিল এই একই আজানের ধনীতে কারো অন্তরের দারাজ ভেঙে ইসলাম প্রবেশ করল আর কারো অন্তরে দাও দাও করে বিদ্বেষের আগুন জ্বলতে লাগল কাবাঘর হল আল্লাহর ঘর শিরকের অত্যাচারে এতদিন এই ঘরটা যেন খা খা করছিল দীর্ঘদিন পর বিলালের আজানের মাধ্যমে তাওহিদ ফিরে এল বিলাল ছিলেন একজন দাস কাবায় তার আজান ছিল মক্কায় গোত্রভিত্তিক শ্রেষ্ঠত্ব ও আভিজাত্যের প্রতীকী সমাপ্তি বিলালকে নিয়ে আজান দেওয়ার মাধ্যমে রসল সাল আলী বুঝাতে চাচ্ছিলেন যে ইসলাম দ্বারা যে নতুন যুগের সূচনা হয়েছে তা জাহিলিয়াতের শ্রেণী বৈষম্যের কোনো স্থান নেই একজন মানুষের মর্যাদা বা হীনতা নির্ধারিত হবে তার তাকুয়ার মাধ্যমে বিলাল যখন আজান দিচ্ছিলেন তখন আবু সুফিয়ান হারিস বিন হিসাম সহ কুরাইস্তের বেশ কিছু নেতৃস্থানীয় লোক একসাথে দাঁড়িয়েছিল আক্তিন ওসাই বিলালকে দেখে বলল দেখেছো এই কালো লোকটি আজকে আমাদের চাইতে বেশি সম্মান পাচ্ছে ভাগ্যশ আজকে আমার বাবা বেঁচে নেই তাকে এই দৃশ্য দেখতে হচ্ছে না মধ্যে ছিল প্রবল যে বিলালকে তারা নিচু বলে তুচ্ছ করেছে সেই বিলাল আজকে কাবা ঘরে আজান দিচ্ছে তারা সেটা মানতে পারল না হারিস বলে বসল এই লোক অর্থাৎ মোহাম্মদ যদি হকের উপর থাকত বলে বিশ্বাস করতাম তবুও তাকে মানতাম না তাদের সাথে ছিলেন যদিও তিনি মাত্র মুসলিম হয়েছেন কিন্তু তার অন্তরে ইমান ততটা দৃঢ় হয়নি তিনি তিনিও বিষয়টি মানতে পারছিলেন না তিনি বললেন আমি কিছুই বলবো না আমি যদি কিছু বলি আর পাথর যদি আমার কথাটা শোনে তাহলে সে ঠিকই নবীজির কানে এই কথা পৌঁছে দেবে অর্থাৎ মুখ খুলতেই ভয় পাচ্ছিলেন তিনি বিলাল রাজিয়াল আনহুর আজদান পছন্দ করছিলেন না আবার এটা নিয়ে সমালোচনা করার মতো সাহসও তার ছিল না পরে আল্লাহ রসুল্লাহ আলী ইসলাম যখন এদের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন বললেন আমি শুনেছি তোমরা কে কি বলেছ এরপর তিনি তাদের তিনজন কি বলেছে সেটা তাদের শুনিয়ে দিলেন সেটা শুনে হারিস বলে উঠল আল্লাহর কসম আপনি অবশ্যই একজন নবী কারণ কেউই আমাদের কথাগুলো শোনার কথা না হারিস এবং আক্তাব ঘটনার পর মুসলিম হয়ে যান আপু সুফিয়ান তখন মুসলিমই ছিলেন কিন্তু পরবর্তীতে তিনি আরও নিষ্ঠাবান মুসলিম হয়ে যান এই ঘটনা থেকে আমরা ছোট্ট একটি শিক্ষা পাই আর তা হল একজন মুসলিমের আন্তরিকভাবে মুসলিম হতে সময় প্রয়োজন হতে পারে সবাই অমর রাজা লোয়ান মতো হবে এমনটা না অমর যেদিন মুসলিম হয়েছিলেন সেদিন থেকেই তিনি ইসলামের জন্য নিবেদিত প্রাণ কিন্তু আবুসুফিয়ানের মতো আরো অনেকে আছেন যারা কিছুটা অনিচ্ছায় মুসলিম হয়েছেন সত্যি কিন্তু পরবর্তীতে সময়ের সাথে সাথে তারা বদলে যান এবং ইসলামকে ভালোবাসতে শুরু করেন আবুসুফিয়ান পরবর্তীতে শামের অনেক জিহাদে অংশ নেন হারিসবিন নিশাম ইয়ার মুখে যুদ্ধে শহীদ ইসলামের ইতিহাসে এমন অনেক সাহাবি আছেন যারা জীবনের প্রথম ভাগে ছিলেন ইসলামের শত্রু মক্কা বিজয়ের পর তারা নামকাওয়াস্তে ইসলাম গ্রহণ করেন কিন্তু পরবর্তীতে ইসলামকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেন এবং ইসলামের জন্য শহীদ হয়ে যান কাজে আমাদের উচিত মানুষের পরিবর্তনের ব্যাপারে ধৈর্য ধরা একজন মানুষ মুসলিম হলেই তার অন্তরে ইমান প্রবেশ করে না এজন্য আল্লাহ সুলসাল আলীসলাম একবার কিছু বেদইনকে বলেছিলেন তোমরা মুসলিম হয়েছে ঠিকই কিন্তু তোমাদের অন্তরে এই মান প্রবেশ করেনি কাজেই ইসলাম মানে যখন একজন মানুষ আল্লাহর কাছে বাহ্যিকভাবে আত্মসমর্পণ করে কিন্তু পরিপূর্ণ আত্মসমর্পণ তখনই হয় যখন তার অন্তর আল্লাহর কাছে পূর্ণভাবে সোপে দেয় এর জন্য সময় লাগতে পারে আমরা যদি কারো পরিবর্তন চাই ইসলামের কথা বুঝাই তবে এটা মাথায় রাখা উচিত রাতারাতি মানুষের পরিবর্তন নাও হতে পারে আবার সময় দেওয়া বা অপেক্ষা করার অর্থ এই নয় যে আমরা শত্রুদের থেকে হাত গুটিয়ে রাখব কোরাইশ নেতারা একসময় মুসলিম হবেন সে আসায় আল্লাহ রসুল্লাহ আলীদের বিরুদ্ধে চিহাদ করা থেকে হাত গুটিয়ে রাখেননি যখন তারা ইসলামের সাথে শত্রুতা করেছিল আল্লাহ রসুল্লাহু আলী আসলাম তাদেরকে শত্রু হিসেবে গণ্য করেছেন এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তিনি চেয়েছেন তারা ইসলাম গ্রহণ করুক কিন্তু তিনি জানতেন না যে তারা আদৌ মুসলিম হবেন কিনা অবাস্তব আসার উপর ভিত্তি করে বাস্তব পদক্ষেপ বর্জন করা শিক্ষা ইসলাম দেয় না আর তাই যখন জিহাদ করার পরিস্থিতি ও প্রয়োজনীয়তা হয়েছে তখন আল্লাহ রাসুসাল্ল আলী ওয়াসলাম কুরাইশদের বিরুদ্ধে সমস্ত শক্তি দিয়ে জিহাদ করেছেন আবার যখন এই কুরাইশা আত্মসমর্পণ করেছেন তখন তিনি তাদের দয়া দেখিয়েছেন যেন তারা মুসলিম হয়ে যায় মক্কায় সাধারণ ক্ষমা ঘোষণা হলো। তাদের বাড়িঘর তাদেরই থাকল কোনো করও আরোপ করা হলো না বলা হলো কেউ যদি তার নিজ বাড়িতে অবস্থান করে তাহলে সে নিরাপদ যদি সে আবু বাড়িতে আশ্রয় নেয় সে নিরাপদ কেউ যদি মসজিদে অবস্থান করে তাহলে সে নিরাপদ বিজিত শত্রুর উপর এই অভাবনীয় দয়া একজন নবিছাড়া আর কেই বা করতে পারেন মক্কার লোকেরা উপলব্ধি করল যেই দেবতাদের তারা এতকাল উপাসনা করে এসেছে তারা আসলে মিথ্যা মাহবুধ ইসলামে সত্য উপলব্ধি করে তারা দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগল ইন বিহ বিহ বি কির ইন তুয় যখন আল্লাহ সাহায্য ও বিজয় আসবে এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহ দিনে প্রবেশ করতে দেখবেন তখন আপনি আপনার রবের প্রশংসা করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন নিশ্চয় তিনি কবুলকারী সাহা পাহাড়ে বসে আল্লাহ রসুল আলী আসলাম তাদের বায়াত গ্রহণ করলেন লোকেরা এসে তার কাছে এই মর্মে বায়াতবদ্ধ হলো যে তারা সাধ্যমতো তার কথা শুনবে এবং মানবে মহিলাদের থেকেও আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম সেদিন বায়াত নিয়েছিলেন আবু সুফেনের স্ত্রী হিন্দো বায়াত দিতে হাজির হলো, তবে সে নিজেকে আড়াল করে রাখতে চাইল পাশে আল্লাহ রসুল তাকে চিনে ফেলেন বিশেষ করে আল্লা রসুলের চাচা হামজার সাথে হিন্দ যা করেছিল তাতে তার নিজেকে আড়াল করতে চাওয়াই স্বাভাবিক ছিল আল্লা রসুল সাল্লিস্লাম বায়াতের শর্তগুলো এক এক করে উল্লেখ করছিলেন আর অমার সেই সব মহিলাদের সামনে পুনরাবৃত্তি করেছিলেন যেমন শির্ক না করা সন্তান হত্যা না করা মিথ্যা শপথ না করা ইত্যাদি আল্লাহ রসুল্ল আলী যখন বায়াতের শর্তগুলো একটি একটি করে উল্লেখ করছিলেন তখন হিন্দ নিজেকে সামনে রাখতে না প্রত্যেকবারই কথা বলে ওঠেন ঘটনা করা আমি তোমাদের নিকট এই বলে অঙ্গীকার গ্রহণ করছি যে আমরা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করব না অমর রাধে ওই কথার পুনরাবৃত্তির মাধ্যমে মহিলাদের বায়াত গ্রহণ করেন যে তারা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না করলেন চুরি করবে না এই প্রেক্ষিতে হিন্দা বলে উঠল আবু সুফিয়ান কৃপণ ব্যক্তি তার সম্পদ থেকে তার অজান্তে আমি যদি কিছু নেই তাহলে আবু সুফিয়ান সেখানে উপস্থিত ছিলেন বললেন আমার সম্পদ থেকে তুমি যা নেবে তা তোমার জন্য হালাল হবে হিন্দাকে চিনতে পেরে রসল সাল আলীদ হাসলেন এবং বললেন তুমি হিন্দা হিন্দা বলল হে আল্লাহ অতীতে যা কিছু হয়েছে অতঃপর নবী করিম সাল আলী আসলাম বললেন ব্যবিচার করবে না প্রত্যুত্তরে হিন্দা বলল আচ্ছা স্বাধীন মহিলারা কি কখনো জিনা করে নবী আসলাম বললেন নিজ সন্তানদেরকে হত্যা করবে না হিন্দা বলল বাল্যকালে আমরাও তাদের লালন পালন করেছি কিন্তু প্রাপ্তবয়স্ক হবার পর আপনারা তাদের হত্যা করেছেন এজন্য তারা এবং আপনিই জানেন। প্রকাশ থাকে যে হিন্দা সন্তান হানজালা বিন আবু সুফিয়ান পদরে যুদ্ধে নিহত হয়েছিল হিন্দার মুখ থেকে এই কথা শুনে ওমর রাজ আহ হাসতে হাসতে চিত হয়ে শুয়ে পড়লেন এবং রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াস্লামও মৃদু হাসলেন অথপর নবী করিম সালাম বললেন কাউকে মিথ্যা অপবাদ না। হিন্দা বলল কসম। অপবাদ অত্যন্ত খারাপ কথা। আপনি বাস্তবে কি হৃদায়ত এবং উত্তম চরিত্রের নির্দেশ প্রদান করেছেন এরপর নবী করিম সাল্লাহ আলী বললেন কোন সদপদেশে রাসুল সাল্লাহ আলী আসলামের অবাধ্য হবেনা হিন্দা বলল আল্লাহর কসম আমরা এমন মনোভাব নিয়ে এই বৈঠকে বসিনি যে আপনার অবাধ্য হব অতপর রসল সাল্লা আলি আসলামের খিদমত থেকে ফিরে এসে হিন্দা তার উপাস্য মূর্তিটি ভেঙে ফেলে মূর্তি ভেঙার সময় সে বলছিল আমরা তোমার সম্পর্কে ভ্রান্তির মধ্যে নিপাতিত ছিলাম আমাদের সে ভুল এখন ভেঙে গেছে বর্ণিত আছে। হিন্দা বিনতে উৎপা রসল্লাহ সাল্লাহ আলি আসলামের নিকটে এসে আরজ করল ইয়া রসল জমিনের বুকে তার চেয়ে বেশি প্রিয় আমার নিকটে কেউ ছিল না যে আপনাকে অপমান করতে পারে অতপর আজকে দিনে জমিনের বুকে আমার নিকট সেই অধিক প্রিয় আপনাকে যে অপমান করে তার বিরুদ্ধে যুদ্ধ করে অতপর আবার বলল হে আমি যদি তার সম্পদ হতে আমাদের পরিবারের জন্য ব্যয় করি তবে তা অন্যায় হবে রসলাস আলী ওয়াস্লাম ইরশাদ করলেন না অন্যায় হবে না তবে তা নিতে হবে ইনসাফের সাথে বর্ণনাটি এখানে এই হিন্দা বা হিন্দ যিনি ইসলামের ঘোর শত্রু ছিলেন তিনিও একসময় বদলে যান এবং নিষ্ঠাবান মুসলিমা হিসেবে দিনের খেতমত করেন সাধারণ ক্ষমা ঘোষণা করলেও কিছু জঘন্য অপরাধের জন্য একটি ব্ল্যাক লিস্ট তৈরি করা হয় এদেরকে ক্ষমা করা হয়নি এই ব্ল্যাকলিস্টে ছিল নয় থেকে ১৩ জন মানুষ এরা হলো আব্দুল ওজা এ খাতাল এবং তার দুই দাসী আবদুল্লা বিন সাদ আারাহ মাকিস এ সাবাবা সাবাবাহ আল হুয়াইরিস নাকিস হাব্বার বিন আল আসওয়ার ভিন্ন বর্ণনায় ভিন্ন ভিন্ন নামও এসেছে এদের ব্যাপারে বলেন তাদেরকে হত্যা করো, যদি তার ধরে ঝুলে থাকে তবু করবুও রসুল্লাহ আলী শত্রুদের সাথে দয়া যেমন দেখিয়েছেন কঠোরতাও দেখিয়েছেন তিনি কুরাইশদের সাথে দীর্ঘদিন ধরে যুদ্ধ করেছেন কিন্তু মক্কা বিজয়ের পর তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু মক্কার এমন কিছু ব্যক্তি ছিল যারা এই সাধারণ ক্ষমার আওতাভক্ত ছিল না কারণ তাদের অপরাধ এতটাই তীব্র ছিল যে তারা ক্ষমার যোগ্য ছিল না অথবা তাদের এমনি এমনি ক্ষমা করে দিলে তারা ভবিষ্যতে আবার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে এমন আশঙ্কা ছিল দয়া দেখানোর একটা সীমা আছে সীমার বাইরে দয়া দেখালে সেটা দয়া থাকে না সেটা হয়ে যায় দুর্বলতা এ কারণে কিছু লোক ছিল যারা ছিল আল্লাহ রসুল সাল্লাস্লামের সাধারণ ক্ষমার আওতা বহির্ভূত তাদের ব্যাপারে আদেশ ছিল যে তাদেরকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে এদের ব্যাপারে জানা যাক প্রথমজন হল সে ছিল একজন মুহাজির মুসলিম একবার রসল্লাহ আলী কর সংগ্রহ করার কাজে পাঠান তার দাস তার সাথে ছিল প্রতিমধ্যে কোন কারণে সে তার দাসের উপর রেগে গিয়ে তাকে মেরে ফেলে সে জানত কাজটি শাস্তিযোগ্য অপরাধ রসুল্লাহ সাল্ল আলিউসলাম তাকে কোন ছাড় দেবেন না ইসলাম ন্যায়ের ধর্ম চাকর হোক মালিক হোক সবার জন্য এই ন্যায় বিচার আব্দুল্লা বিন খাতাল শাস্তির ভয়ে মক্কায় পালিয়ে যায় এবং ইসলাম ত্যাগ করে হত্যার আদেশ জারি হওয়ার পর সে কাবাঘরের গিলাফ ধরে ঝুলে থাকে তাকে সেই অবস্থাতেই হত্যা করা হয় তার দুজন দাসী ছিল ফারতানা এবং আরনাব। আল্লা রসল্লের কুচ্ছামূলক গান গাওয়ার অপরাধে তাদের দুজনকে ব্ল্যাকলিস্টেড করা হয় এদের মধ্যে একজনকে হত্যা করা হয় আর অপরজন মুসলিম হয়ে ছাড়া পেয়ে যায় আবদুল্লা বিন আবি ছিল একজন মুসলিম এবং কোরআন সংরক্ষণকারী কিন্তু পরবর্তীতে ইসলাম ত্যাগ করে মোরতাদ হয়ে সে মক্কায় পালিয়ে যায় সেখানে গিয়ে সে গলা করতেও থাকে আমি কোরআন পাল্টে ফেলব কোরআন লেখে তার অর্থ বদলে দিব মক্কা বিজয় দিন পরিস্থিতি শান্ত হয়ে এলে তার দুধ ভাই উসমান এ বিন আহ্বান ও আনহুর কাছে নিরাপত্তা চায় উসমান তাকে নবীজির কাছে নিয়ে যান আবদুল্লাহ বিন আবি রসুল্লা সাল্লাহ আলাই বলল আমি আপনাকে বায়াত দিতে এসেছি নবীজি চুপ করে রইলেন সে আবার বলল আমি আপনাকে বায়াত দিতে এসেছি রসল্লাহ সাল্লু আলী ওয়াস্লাম এবারও কোনো উত্তর দিলেন না থমথমে এক পরিবেশ নিস্তব্ধতা তৃতীয়বারে নবীজি সাল্লু আলী আসলাম তার বায়াত গ্রহণ করলেন সে চলে যাবার পর নবীজি উপস্থিত সাহাবিদের উদ্দেশ্যে বললেন তোমাদের মধ্যে কি বুদ্ধিমান কেউ ছিল না আমি তো জন্য চুপ করেছিলাম যেন তোমাদের মধ্যে কেউ উঠে এসে তার গরদানটা উড়িয়ে দেয় একজন সাহাবি বললেন ইস আপনি যদি আমাদেরকে একটু ইশারা করতেন নবীজিস উত্তর দিলেন ইশারা দিয়ে হত্যা করা কোন নবীর জন্য শোভা পায় না আব্দুল্লাহবেন আবি সারাহ অদ্ভুতভাবে বেঁচে গেল তবে সে জীবনের শেষ পর্যন্ত ভাল মুসলিম হয়ে বেঁচেছিল তার মৃত্যু ঘটে ফজরের নামাজে শিজদারত অবস্থায় অমর এ বিন খত রাদ আনহ এবং ওসমার এবিন আফমান রাদহ শাসনামলে তিনি বেশ ভালো পদে নিযুক্ত ছিলেন ভাই ছিলেন একজন মুসলিম একজনে তার ভাই একজন আনসারী মুসলিমের হাতে ভুলক্রমে নিহত হন মাকিস তখন হিজরত করে মদিনা আসেন শুধুমাত্র তার ভাইয়ের মৃত্যুর ক্ষতিপূরণের টাকা লোভে ক্ষতিপূরণের টাকা পেয়ে সে পালিয়ে মক্কা ফিরে আসে এবং মোর্ত হয়ে যায় নুমাইলা এ বিন তাকে হত্যা করেন ব্ল্যাকলিস্টের অন্তর্ভুক্ত আরেক ব্যক্তি ছিল হুয়াইরস এবং নাকিস তার অপরাধ ছিল সে মক্কায় আল্লাহ রসুলকে নানাভাবে কষ্ট দিত মক্কা থেকে মদিনা হিজরত করার সময় সে আল্লাহ রসুলের দুই কন্যা ফাতেমা রাজেল্লা আনহা এবং উম্মে কুলসুম রাজেলা আনহাকে উত্তপ্ত করে একই রকম অপরাধ করে হাবা বিবেন আল্লা সে হিজরতের সময় আল্লাহর রসুলের কন্যা জাইনাব রাজ আনহাকে বর্ষা উঁচিয়ে ভয় দেখায় তখন জাইনাব গর্ভবতী ছিলেন এই ঘটনায় জাইনাবের গর্ভবত হয়ে যায় হুয়াইকে হত্যা করা হয় কিন্তু মুসলিম হয়ে ফিরে আসে এবং তাকে ছেড়ে দেওয়া হয় নিরাপত্তা চাওয়া হয় এবং শেষ পর্যন্ত সে বেঁচে যায় এসব উল্লেখিত ব্যক্তি ছাড়া কালো তালিকায় কিছু ব্যক্তির নাম এ বেন হাজার লাসকালান রাহেমাহুল্লা উল্লেখ করেছেন তিনি বলেছেন যাদের রক্ত মূল্যহীন সাব্যস্ত করা হয় তাদের প্রসঙ্গে আবু মাসআর হারিস বিন তালাতিল খুজাইয়ের নাম উল্লেখ আছে আলী রেদেন্দু তাকে হত্যা করেন ইমাম হাকিম এই তালিকায় কাব বিন জুহাইর নাম উল্লেখ করেছেন কাবের ঘটনা ছিল প্রসিদ্ধ পরে এসে তিনি ইসলাম গ্রহণ করেন এবং রসল সাল আলিউসলামের প্রশংসা করেন এই তালিকাভুক্ত ছিল ওয়াহসি বিন হার্ভ এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিন ওতবা যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের মধ্যে ছিল ইবেনের এদের হত্যা করা হয়েছিল আট এবং মহিলাদের সংখ্যা ছয় এই পার্থক্যের কারণ এই হতে পারে যে দুজন দাসী আরনাব এবং উম মোস্তা ছিল এবং পার্থক্য ছিল শুধু নাম উপনাম অথবা উপাধির যাদের নাম ব্ল্যাক ছিল এদের প্রায় সবার অপরাধ ছিল হয় রিদ্দা নয়ত আল্লা রসুসাল্ল আলহাসমের নিন্দা করা তীব্রতার মাত্রায় এই দুটো অপরাধ ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ যেই কারণে মক্কার সাধারণ কাফিরদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হলেও এই দুটি অপরাধের সাথে যুক্তদের ক্ষমা করা হয়নি এই দুটি অপরাধের শাস্তি হল মৃত্যুদণ্ড একজন কাফির যুদ্ধবন্দী হলে তাকে হত্যা করা মুক্ত করে দেয়া দাস হিসেবে রাখা কিংবা তার থেকে মুক্তিপণ আদায় করা কিংবা তাকে বন্দি বিনিময়ে ব্যবহার করা এর যে যেকোন সিদ্ধান্ত ইমাম নিতে পারেন কিন্তু মূর্তাদের ক্ষেত্রে একটি বিধান তা হল মৃত্যুদণ্ড শুধুমাত্র সে যদি পুনরায় মুসলিম হয়ে যায় সে ক্ষেত্রেই তাকে ছাড় দেওয়া হবে উমেহানি রেদেল আনহা ছিলেন আলী বিন আবি তালিব রেদেল আনহুর বোন মক্কাবিজয় দিন তার শ্বশুরবাড়ির দুই আত্মীয় তার কাছে আশ্রয় চাইলে তিনি তাদেরকে আশ্রয় দেন কিন্তু আলী রয়হ বিষয়টি পছন্দ করলেন না তিনি তাদেরকে হত্যা করতে চাইলেন। চাইলেনি তখন স্বর্ণপূর্ণ খুব খুশি হয়ে তাকে স্বাগত জানালেন জানতে কি হয়েছে উম্মে হানি সবকিছু খুলে বলার পর রসলসাল আলী আসলাম বললেন সমস্যা নেই তুমি যাদের নিরাপত্তা দিয়েছ আমিও তাদের নিরাপত্তা দিলাম এই ঘটনা থেকে আমরা কয়েকটা শিক্ষা পাই ওম্মে হানি রদেল ওয়ানহার ঘটনা থেকে শিক্ষা হল একজন মুসলিম চাইলে একজন ব্যক্তি বা ছোট কোন দলকে নিরাপত্তা দেওয়ার অধিকার রাখে কিন্তু বড় দল বা গোষ্ঠীর ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় চুক্তি নবায়ন করতে মোদিনায় গেলে কেউ তার ডাকে সাড়া দেয়নি সাধারণ ক্ষমা ঘোষণা করার সময় বলা হয়েছিল কেউ যদি নিজ ঘরে অবস্থান করে তাহলে সে নিরাপদ অথবা কেউ যদি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেয় তাহলে সে নিরাপদ প্রশ্ন আসতে পারে কেউ যদি নিজ ঘরেই অবস্থান করে নিরাপদ হতে পারে তাহলে আবু সুফিয়ানের ঘরে যাওয়া কেন প্রয়োজন তবুও কেন নাম ধরে আবু সুফিয়ানের নাম উল্লেখ করা হল আল্লাহ আলি মানুষের মানসিক অবস্থা এবং সামাজিক অবস্থানের কথা মাথায় রাখতেন আবু সুফিয়ান কিছুকাল আগেও ছিল ক্রাইশদের নেতা মাত্র সে মুসলিম হয়েছে মুসলিম হয়ে তার মর্যাদা এবং সামাজিক অবস্থান হারানোর একটা ভয় থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আল্লাহ রসুল চাইলেন এই ভয় দূর করে দিতে এবং তার জন্য ইসলামে আসার পথ সহজ করে দিতে আবু সুফিয়ানের সম্মান ও মর্যাদার প্রতি আকাঙ্ক্ষা ছিল আল্লা রসুল তাকে সেটাই দিলেন তাই তার নাত ধরে আলাদাভাবে বলে দিলেন কেউ যদি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেয় তবে সে নিরাপদ একজন মানুষের মানসিক কিংবা সামাজিক অবস্থা অনুযায়ী সত্যকে গ্রহণ করা তার জন্য সহজ করে দেওয়া উচিত রসলুল্লাহ সাল্ল আলী আসলাম চাচ্ছিলেন কাফেরদের নেতা আবু সুফিয়ান দেখুক কত বিশাল মুসলিম বাহিনী মক্কা অভিযানে এসেছে তিনি আবু সুফিয়ানের মন থেকে লড়াই করা বা প্রতিরোধ করার শেষ ইচ্ছেটুকু মেরে ফেলতে যদিও আবু সুফিয়ান তখন মুসলিম কিন্তু তখনও তিনি একজন ন মুসলিম এবং কুরাইশদের নেতা নিজ গোত্রের কাছে গিয়ে তার মন বদলেও যেতে পারে তাই রসলাস আলী চেয়েছিলেন আবু সুফিয়ান স্বচক্ষে এই বাহিনী দেখে আত্মসমর্পণ করে ফেলুক কারণ আল্লা রসুল মক্কায় রক্তপাত হোক সেটা চাননি এটা মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি বহুল ব্যবহৃত কৌশল সিরাতে এর একাধিক দৃষ্টান্ত আছে মক্কার ঘোষণা। তাবেই সাঈদেবিন মুসাইদ রাহিমাহুল্লার মতে মক্কা বিজয়ের দিনটি কোনো উৎসব বা আনন্দ উদযাপনের দিন ছিল না তার বর্ণনায় সেদিন মক্কা প্রবেশের সময় মুসলিমরা তাকবীর আল্লাহ আকবার এবং তাহলিল্লাহ ইল্ল্লাহ পড়ছিলেন তারা সেদিন কাবা কাবাঘরও তাওয়াফ করছিলেন মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ আজ্ওয়াজাল তাদেরকে মক্কায় প্রবেশ করা তৌফিক দিয়েছেন আল্লাহর ইবাদতার সুযোগ করে দিয়েছেন দীর্ঘদিন পর কাবায় ফিরে এসে তারা সন্তুষ্ট আনন্দিত তারা সকাল পর্যন্ত কাবাঘর তাওয়াফ করেন সারা রাত ধরে তাদের ইবাদত চলল এই চমৎকার দৃশ্যে মুগ্ধ হয়ে আবু সুফেন তার স্ত্রীকে বলল তোমার কি মনে হয় এটা আল্লাহর পক্ষ থেকে হিন্দ জবাব দিল হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে এ এরপর রসৌল আলী আবু সুফেনের দেখা হলো হল আলী করলেন তুমি কি হিন্দকে জিজ্ঞেস করেছিলে তোমার কি মনে হয় এটা আল্লাহর পক্ষ থেকে আর হিন্দ জবাব দিয়েছিল হ্যাঁ আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে এই কথা শোনা মাত্র আবুসুফেনের অন্তরে ভেতর কি যেন একটা পরিবর্তন হয়ে গেল নবত নিয়ে তার সমস্ত দ্বিধা দূর হয়ে গেল আবু সুফেন বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন আল্লাহ রসুল আর কেউ আমাদের এই কথোপকথন শুনেনি আমি আর হিংছড়া আর কেউ সেখানে ছিল না মক্কা বিজয়ের পর দিন আল্লাহ রসাল আলী সবার উদ্দেশ্যে বললেন আল্লাহ তালা যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেই একই দিন তিনি মক্কাকে পবিত্র স্থান হিসেবে নির্ধারণ করেছেন আর কেয়ামত পর্যন্ত এই পবিত্রতা বলবৎ থাকবে আল্লাহ এবং শেষ বিচার দিবসে বিশ্বাসী কারও জন্য মক্কায় রক্তপাত কিংবা গাছ কাটা বৈধ নয় আমার আগেও এমনটা করা বৈধ ছিল না আমার পরেও তা কারও জন্য বৈধ হবে না যদি কেউ প্রশ্ন তোলে তাহলে আল্লাহ রসুল কেন এখানে রক্তপাত করেছেন তবে তাকে বলবে আল্লাহ তাকে সেই অনুমতি দিয়েছেন এই অনুমতি তোমাদের দেয়া হয়নি আর আমার ক্ষেত্রে সেটা কিছু সময়ের জন্যই বৈধ করা হয়েছে আগে এখানে খুন খারাপ রক্তপাত নিষিদ্ধ ছিল ভবিষ্যতেও তাই থাকবে অন্য একটি বর্ণনা অনুসারে পশুপাখি হত্যা গাছ কাটা গাছপালা উপড়ে ফেলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় গাছ না কাটার আদেশ শুনে আব্বাসেবেন আব্দুল মোত্তালিব ইস্কি নামের একটি গাছ কাটার অনুমতি চাইলেন এই গাছটিকে মৃতদের জন্য সুগন্ধু হিসেবে ব্যবহার করা হত রসল্লাহ আলীবল এই একটি গাছ কাটার অনুমতি দেন বনু হুসাইল গোত্রার সাথে বনুখোজাইয়ের একটি বিরোধ ছিল ইবিন হিসাব থেকে বর্ণিত বন হুসাইলের কিছু যুদ্ধবাজ লোক বন খোজাইয়ের এক সাহসী যোদ্ধাকে মেরে ফেলে এই সাহসী যোদ্ধার নাম হল আহমার বলা হয় থাকে আহমার খুব জোরে নাক ডেকে ঘুমাত এত জোরে নাক দেখে ঘুমাত যে সে এলাকার এক প্রান্তে গিয়ে ঘুমাত কিন্তু সে যখন যুদ্ধে নামতো তখন তার সাথে কেউ পেরে উঠত না এই লোককে বনু হোজাই আসো হোসা ছিল মুসলিমদের মিত্রশক্তি তাই মক্কা বিজয়ের পর তারা এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার সুযোগ পেল তার আহমারের হত্যাকারী ইবেন আসওয়াকে খুঁজে বের করল জিজ্ঞেস করল তুই আহমারকে হত্যা করেছিস এবেন আসো তখন জবাব দেয় হ্যাঁ আমি তাকে হত্যা করেছি তো কি হয়েছে এই কথা বলার পর খুজা আর লোকেরা তাকে হত্যা করে এই হত্যাকাণ্ডটি বন খুজার হাতে সংগঠিত হয়েছিল আল্লা রসুল সাল্লু আলহামের রক্তপাত নিষিদ্ধ করার ঘোষণা দেওয়ার পর আল্লাহু আলহাম তখন খুজাহকে উদ্দেশ্য করে বলেন খুজাহর লোকেরা তোমরা হানাহানি থেকে তোমাদের হাত গুটিয়ে নাও যে লোককে তোমরা হত্যা করেছ আমি তার রক্তপণ আদায় করে দেব খুনোখুনি অনেক হয়েছে কিন্তু জেনে রাখো এরপর যদি কেউ এমন কাজ করে তাহলে নিহত ব্যক্তির পরিবার চাইলে এর প্রতিশোধে হত্যা করতে পারে অথবা ক্ষতিপূরণ দাবি করতে পারে বিষয়টি জাহিরিয়াতের যুগে গোত্রে গোত্রে হানাহানি চলতে বছরের পর বছর ধরে হয়তো এক গোত্রের লোক আরেক গোত্রের লোককে হত্যা করেছে তখন প্রতিশোধস্বরূপ দ্বিতীয় গোত্র প্রথম গোত্রের কাউকে মেরে ফেলল এরপর প্রথম গোত্র আবার দ্বিতীয় গোত্রের কাউকে মেরে ফেলল বা লুটপাট করল এভাবে বছরের পর বছর ঘাত প্রতিঘাত বিরাজমান ছিল যার কোনো শেষ ছিল না। আসার পর কোনখুনির এই দুষ্ট চক্রকে স্থায়ীভাবে বন্ধ করতে চাইলেন তাই নিজ থেকে রক্তপণ আদায় করে দিলেন যেন বিষয়টি দুই গোত্রের মধ্যে বিরোধ নিষ্পত্তি হয়ে যায় মক্কা বিজয় হল চারিদিকে আনন্দ কিন্তু আনসারদের মনে ভয় কাজ করছিল প্রিয় মানুষকে হারানোর ভয় মক্কা বিজয়ের পর আল্লা রসুল সাল্লু আলী আসলাম সাফা পাহাড়ে উঠে আল্লাহর কাছে দোয়া করেন এই দৃশ্য দেখে আনসাররা ভাবলেন মক্কা তো বিজয় হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লু আলী আসলাম নিজ শহরে ফিরে এসেছেন তিনি নিশ্চয়ই এখানেই থেকে যাবেন এই ভাবনাটা ছিল ভীষণ কষ্টের মক্কা থেকে বিতাড়িত হওয়ার পর গত আট বছর ধরে আল্লাহর রসুলকে তারা আগলে রাখতে চেয়েছেন এক সাথে দুঃখ ভাগাভাগি করেছেন আর এখন আল্লাহ রসুল সাল্লু আলী আসলাম তাদের কিছু মক্কায় থেকে যাবেন তারা তাদের মনকে মানাতেই পারছিলেন না এই কথাবার্তাগুলো আল্লাহ রসাল্লের কানে গেল তিনি আনসারদের রেখে জিজ্ঞেস করলেন তোমরা কি এই কথা বলেছ তারা প্রথমে স্বীকার করতে চাইলেন না পরে স্বীকার করলেন আল্লাহ রসুল্লাহু আলী আসলাম তখন বললেন আমি আল্লাহর বান্দা ও তার রাসুল আমি আল্লাহর দিকে ও তোমাদের দিকে হিজরত করেছি আমার জীবন তোমাদের সাথে আমার মৃত্যুও তোমাদের সাথে গভীর আবেগে আনসারদের চোখ ভিজে গেল এই অশ্রু আনন্দের তারা কাঁদতে কাঁদতে বললেন আপনাকে কাছে পাওয়ার আকুলতা আর আল্লাহ ভালোবাসা থেকেই আমরা এই কথা বলেছি ইয়া রসুল্লাহ রসুল্লাহ আলি আসলাম বললেন আল্লাত রসুল তোমাদের কথায় বিশ্বাস করেন আল্লাহ রসুল্লাহ আলী আসলাম মক্কা ছিলেন উনিশ দিন যদিও কিছুটা মতভিন্নতা আছে কেউ কেউ বলেন পনেরো দিন বা ষোলো দিন এই সময়টাতে তিনি নিজের বাসা ছিলেন না কারণ খাদিজা আনহার বারেই লোকেরা দখল করে ফেলেছিল আর আবু তালিবের বাসা তার ছেলে আকিল বিক্রি করে দেয় তাই আল্লাহ আলহাম আবার কাছাকাছি একটি উপত্যকা হুজুনে তার কাবু খাটিয়ে সেখানেই বসবাস করতে থাকেন এই সময়টায় তিনি মসজিদুল হারামে সবগুলো সালাত আদায় করেছিলেন উনিশ দিনের এই সময়টাতে তিনি ছোট ছোট অনেকগুলো খুতবা দেন মক্কার মানুষের ইসলাম শিক্ষা দেন তিনি ঘটনা কুরাইশ নেতাদের ইসলাম গ্রহণ এবং কিছু কিছু শিক্ষা নিয়ে আলোচনা করব আল্লাহ আলহ আসহাবিহালাম আলহামদুলিল্লাহ রবিলাম আসসালাম সম্পর্কে অথবা ফেসবুক পেজ ডব ডব অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ডব